আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আসসালাম দর্শক মণ্ডলী আমরা যে বিষয়ের আলোচনা শুরু করছি বা গত সেশনগুলোতে ছিল মসজিদের অনেকগুলো ফজিলত আমরা জানতে পেরেছি শোনার সুযোগ হয়েছে আমরা মসজিদের নির্মাণ সংক্রান্ত ফজিলতার যে একটা হাদিস আমরা শুনি মসজিদ তৈরি করা আল্লাহ তালা কত পছন্দ করেন এর কত মর্যাদা আপনারা অনেকেই হাদিস শুনেছেন রসুল্লাহ সাল্লসামী সাদ করেছেন মান বান আল্লাহি বাইতান ফিল আল্লাহান যে ব্যক্তি আল্লাহ তালার জন্য মসজিদ বানায় আল্লাহ তাল্লা তার জন্য জান্নাতে ঘর বানান শাহী এমনে মাজাতে আদি শিবনীত হয়েছে এখানে আল্লাহর জন্য মসজিদ বানানোর কথা আছে এখন আল্লাহর জন্য ছাড়া কি মানুষ মসজিদ বানায় অন্য কারোর জন্য বানায় কোন কোন সময় হয় যেমন অমুক একটা মসজিদ বানিয়ে দিয়েছে তার ইচ্ছা হল নাম কাম কামকুরানো বিরাট এক মসজিদ বানিয়ে দিয়েছে এত সুন্দর করে কে বানিয়েছে অমুক বানিয়ে দিয়েছে এইরকম কোন নিয়ত যদি যোগ হয় তাহলে আল্লাহর জন্য হলো না কিন্তু মানবানা লীলা হিমাষ্ঠিদান কোন কোন সময় বড়ো বড়ো রাজা বাচ্চারা রাষ্ট্রপতিরা বানিয়ে দেন যে তার নাম খ্যাতি যশ এগুলো বাড়বে ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য থাকে এটা কিন্তু লিল্লাহি হয়ে গেল না মানবানা লীল্লাহি মাস্টি দান আল্লাহর জন্য বানাবে এই জন্য আপনি বানিয়ে গেলেন কেউ যদি কোনোদিন আপনার কথা উচ্চারণ না করে আপনাকে সুক্রিয়াও না জানায় আপনার মনটা খারাপ হবে না আমি বানিয়ে দিলাম একটা লোককেও স্বীকার করছে না কিছুই আসে যায় না আপনি ঝিল্লা যদি বানান তাহলে আপনার বিরাট একটা আশা আছে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে ঘর বানাবে আপনার ওইটার দরকার কে আপনার নাম উচ্চারণ করলো আপনার নামে দিতে হবে আপনার বাবার নামে দিতে হবে এগুলো কোনো দরকার নেই কোনো কোনো লোক নিজেদের নাম পর্যন্ত ঢুকিয়ে দেয় অমুকের পিতার নাম দাদার নামই করে না হলে দেবে না তো এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত আল্লাহ আল্লাহতালার জন্য যদি বানায় তাহলে মসজিদ নির্মাণ করার মধ্যে বানানোর মধ্যে করে দেওয়ার মধ্যে বিরাট সুযোগ যে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি হচ্ছে কত বড় মেয়ামত আরেকটি হাদিসে এসেছে আব্দে হুন্নাফি কবরিহি বাদামাওতে সাত ধরনের লোক তাদের দুনিয়ার মধ্যে তাদের যা যা কন্টিনিউ করে সবাব পেতে থাকে মৌতের পরে কবরে গিয়েও তাদের আমল শেষ হয় না আমল চলতে থাকে সাদাখা জারিয়ার মতো তাদের সবাব পৌঁছতে থাকে আমরা সাদাকা জারিয়ার কথা শুনেছি আর একটা হাদিসের তিনটা জিনিসের কথা শুনেছি সেটা হচ্ছে কেউ যদি মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইলামিন সালাফ। সদাকাতিনিয়া আউ এলমিন ইন্তফাউ বিহি আওয়ালাদ সোল্হিয়াহ সেখানে তিনটার কথা আছে মৃত্যুর পরে সদাকা জারিয়ার সবাব আর এল কাজ করে গেলে সেটার সবাব আর নেক্সট সন্তান রেখে গেলে তারা যখন দোয়া করে সেটার সবাব মাইতের জন্য কবরে পৌঁছতে থাকে এটা তিন শ্রেণীর আমলের কথা বলা আছে কিন্তু আজকে যে হাজে এখন শুনবো আমরা সেখানে সাতটি আমলের কথা এসেছে আসলে সদাক্কা জারিয়াকে একটু ভাগ করা যাবে মোর ব্রেকডাউন্ড করলে হয়। এক নম্বর হচ্ছে মান আল্লা মা এলমান যে ব্যক্তি এলিম শিখিয়ে গেল দুনিয়ার মধ্যে লোকেরা সে এলিম অনুযায়ী আমল করে বা তার কাছ থেকে এলিম শিখে অন্যদেরকে এলিম শিখায় এবং এভাবে করে তার ছাত্ররা সারা দুনিয়া এলিম সরিয়ে দিচ্ছে এরকম করে যে ব্যক্তি এলিম শিখানোর কাজ করে গেল আজরা নাহারান অথবা কোনো খাল নদী কেটে মানুষের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করে গেল মক্কা শরীফে যে হাজিদের জন্য তখন পানির অভাব ছিল খলিফা হারুন রশিদের স্ত্রীর পরামর্শে জোবাইদা তার পরামর্শে খলিফা হারুন রশিদ একবারে পানির নহর কেটে দিলেন বিরাট এরিয়া কাভার করার জন্য। সেটার ঐতিহাসিক নাম হচ্ছে নাহর জোবাইদা এরকম কত হাজি এবং যে আরী লোকেরা এই নহরের পানি খেয়েছে এখন অবশ্য নাই শুকিয়ে গেছে যতদিন ছিল তিনি সব পেয়েছেন এরকম এখনও যদি কোনো ধনী শ্রেণীর মানুষ এরকমভাবে করে দিতে চান তো নদী খাল কাটা তো অনেক বড় কাজ তারপরে তা আসলো ও হাফারা বে এড়ান এত বড়ো নদী খনন করার মতো কাজ যদি নাও পারে একটা কুয়া যদি খনন করে দেয় কূপ পানির কুয়া খনন করে দিলে আকারাসা না খলান অতবা একটা খেজুর গাছ লাগিয়ে গেল ফল চলতে থাকলো বহুদিন মানুষ খেতে থাকলো একটা খেজুর গাছের বয়স তো কয়েকশো বছর যেতে পারে শুধু খেজুর গাছের কথা এসেছে যে কোনো ফলের গাছ যদি লাগিয়ে যায় মানুষ এর ভিত্তিতে কেয়াজ করে যে কোনো ফলের গাছ আপনি লাগিয়ে গেলেন তাল গাছ লাগিয়ে গেলেন কয়েকশো বছর থাকে আম গাছ লাগিয়ে গেলেন কাঁঠাল গাছ লাগিয়ে গেলেন লিচু গাছ লাগিয়ে গেলেন আপনি অনেক মানুষ এগুলো থেকে খাবে আর আপনি কবরে বসে নেই পেতে থাকবেন আহ্বানা মসজিদ আন অথবা মসজিদ বানিয়ে গেল কতদিন লোকেরা এই মসজিদের নামাজ পড়তে থাকবে পড়তে থাকবে আউয়াররা মো সাফ আন অথবা একটি মো সাফের ওয়ারিশ বানিয়ে গেল মো সাপ বলতে কোরআন শরীফের লিখিত কপি তিনি বললেন যে মো সাপ যদি কেউ কাউকে ওয়ারিশ বানিয়ে যায় অর্থাৎ তখনকার জামানায় কোরআন ছাপা হতো না হাতে লেখা হতো এবং এটাকে কপি করতো অনেকে তো এত সচরাচর অ্যাভেলেবল ছিল না হাতে লেখে লেখে একটা কপি পাওয়া কোরআনের মোসাফের ওটা অনেক বড় কথা তো কেউ যদি কাউকে মোসাফের কপি দিয়ে দেয় আজকেও কেউ যদি কোরআনের কপি মোসাপ বিতরণ করেন মানুষকে পড়ার জন্য সাপ্লাই করেন যেভাবে কোনো কোনো জায়গায় দেওয়া হয় অনেকেই কোরআনের বিনামূল্যে বিতরণ করেন মোসাফ এরকম করে এবং অনেক দিন এই কোরআনের কবিটা থাকে মোসাফটা থাকে লোকেরা সেখান থেকে পড়ে তেলাওয়াত করে আও তারা কে ওয়ালাদান ইস্তাক ফিরুল্লাহ বাদামাউতে অথবা এমন সন্তান সন্ততি রেখে যায় তার মৃত্যুর পরে তার জন্য বহুদিন পর্যন্ত ছেলেমেয়েরা ইস্তেকফার আল্লাহর কাছে গুনামা পাওয়ার জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে তাহলে এই কাজগুলো প্রত্যেকটি অনেকগুলো কাজ দীর্ঘস্থায়ী অনেক দিন চলে একটা কুয়া খনন করে গেলে বহুদিন পর্যন্ত লোকেরা ব্যবহার করবে পাকুয়া করে গেলে কয়েক শতাব্দী যেতে পারে এভাবেই মৃত্যুর পরেও আপনার কবরে আপনার আমল যোগ হচ্ছে যোগ হচ্ছে তা আমাদের বিষয় হচ্ছে ও বানা মসজিদ অ্যান এখান থেকেই হাজিসি আমরা কোট করেছি যে মসজিদ বানিয়ে চলে গেলে আপনি যদি একা নাও বানাতে পারেন কন্ট্রিবিউট করেন অংশগ্রহণ করেন মসজিদ নির্মাণ করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে আপনি পাঁচ টাকা দিয়েছেন দশ টাকা দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন এটাও বিরাট কন্ট্রিবিউশন এই মসজিদ নির্মাণ হয়ে গেছে আপনার সাহায্য তার ভিতরে ঢুকেছে কেয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই মসজিদকে তামির করবে আবাদ করবে যে আমলগুলো দিয়ে আপনি কবরে বসে বসে তার অংশ পেতে থাকবেন এইভাবে মসজিদের ফজিরত গেল নির্মাণ করার ফজিরত এখন আমরা যাব পরবর্তী সেটা হচ্ছে মসজিদে যাওয়ার মসজিদে যাওয়ার মধ্যে তার আগে যাত্রার মধ্যেই অনেক স্বভাব পেয়ে যাচ্ছেন আপনি এই ব্যাপারে হাজিজগুলো আমরা শুনি এখনুল হমদে হাদিসি বর্ণিত হয়েছে এবং হাদিসা এ হাদিস রসুল্লাহাম সাদ করেন কোনো লোক যখন উজু করে ঘরে গোসল লাগলে গোসল করে তারপরে অজু দরকার হলে অজু করে এরপরে মসজিদে আসে একটাই উদ্দেশ্য নামাজ পড়বে নামাজের জন্য মসজিদে আসছে তখন এই আসার সময়ে যে সমস্ত ফেরোজ তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন তার আমলগুলো লেখার জন্য তারা এই লোকটা কতগুলো পদক্ষেপ দিল কত কদম দিয়ে দিয়ে মসজিদে হেঁটে হেঁটে আসলো প্রত্যেকটি কদমের বিনিময়ে প্রত্যেকটি পা ফেলানোর বিনিময় এবং উঠানোর বিনিময়ে তার জন্য দশটি করে নেকি লিখে দেওয়া হচ্ছে এরপরে মসজিদে পৌঁছে গেল পৌঁছে কেউ যদি মসজিদে ইন্তজার করতে থাকে যে নামাজের জামাতের এখনও দশ মিনিট দেখি আছে আধা ঘন্টা দেরি আছে যতক্ষণ বসে আছে ততক্ষণ সে যেন নামাজে আছে এই সব পেয়ে যাবে আর এই ঘরের থেকে বাইর হওয়া থেকে শুরু করে ঘরে ঢুকা পর্যন্ত মসজিদে যাওয়া এবং আসা মসজিদে নামাজ পড়া পুরো সময় আল্লাহ তালা তাকে সব লিখে দেবেন ফেরসাদের মাধ্যমে যেন পুরো টাইম সে নামাজের হালতে ছিল শুধু নামাজের স্বভাব পাবেন না ততক্ষণ নামাজ পড়েছেন যাওয়া আসা থেকে শুরু করে পুরো সময়টা নামাজের স্বভাবের মধ্যে লিখে দেওয়া হচ্ছে দর্শক মণ্ডলী আমাদের সামনে একটি বিরতি চলে এসেছে আমরা এখন বিরতির দিকে যাব তারপরে ইনশাল্লাহ আমাদের আলোচনা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ মাফ করবেন না বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহি বুখারি প্রথম খণ্ড ইল অধ্যায়ে সংখ্যা উনসত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দর্শক মন্ডলী আমরা মসজিদের ফজিরত সম্পর্কে হাদিস শুনছিলাম বিশেষ করে মসজিদের দিকে যাওয়ার দিকে যে স্বভাবটা হয়ে যায় এটাও যে একটা বড় অনেক আমল এ বিষয়ে আমরা আরেকটি হাদিস শুনি ওসমান রাজিউল্লা বর্ণনা করেন সময় সাহুসমাত ফাসাল্লাহু হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিস যে ব্যক্তি ঘরে উজু করে নিল এবং খুব ভালো করে উজু করল ইহতমামের সাথে উজু করল তারপরে মসজিদের দিকে হেঁটে চলে গেল এবং ইমামের সঙ্গে জামাতে নামাজ আদায় করলো আল্লাহ তালা তার গুণগুলোকে মাফ করে দিলেন পরের হাদিসি আবু হরাই অনুপরণা করেন রসুল্লা সাল আলহিম রসুল এই হাদিস খোজায় মতে বর্ণিত হয়েছে এবং হাদিস তোমাদের কেউ যখন উজু করে ঘরে সুন্দর করে উজু করে খুব ভালো করে ওজু করে নেয় এবং মসজিদের দিকে আসে শুধু নামাজের উদ্দেশ্যেই অন্য কোনো মতলবে আসে না নামাজ জামাতে পড়বে তাহলে আল্লাহ আল্লাহতালা তার প্রতি এমনভাবে তাকে ওয়েলকাম করেন আল্লাহ তালা তার ব্যাপারে এত খুশি হন যেভাবে কোনো মেহমান অথবা আপনার আপন জন বাইরে বেড়াতে গিয়েছিল বিদেশে গিয়েছিল সে আবার আপনার কাছে ফেরত আসছে আপনার ছেলে বিদেশে গিয়েছে আপনার পিতা বিদেশে আছেন আপনার আপনজনের প্রবাসে আছেন তিনি যখন আপনার কাছে আসেন আবার ঘরে আপনার কাছে কেমন আনন্দ লাগে আল্লাহ আল্লাহতালা যখন কোন মুসল্লি এই খালেস নিয়েতে মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ তালা এত হাসি খুশি সহকারে তাকে ওয়েলকাম করে। এত খুশি হয়ে যান কী ধরনের মর্যাদা এই ঘরওয়ালা খুশি হচ্ছেন আপনার আশার কারণে সেই ঘরওয়ালা হচ্ছেন আল্লাহ আপনি এসেছেন আল্লাহর ঘরে এসেছেন আল্লাহ তালা আপনার আসার কারণে অত্যন্ত খুশি হাজী আলী বর্ণনা করেন আন্দা রাসবাকুল উদু এ ফিলক এই হাদিস আবু ইয়ালা এবং বাজার বর্ণনা করেছেন এবং হাদিসি শাহী বলে হাদিস রাম সার্টিফাই করেছেন এই হাদিসে আসুরুল্লাহ সাল্লা সাদ করেছেন কষ্টকর অবস্থায় যখন মানুষ ভালো করে উজু করে কষ্টকর অবস্থা বলতে যেমন শীতকালে ঠান্ডা পানি গরম পানি পাওয়া যায়নি খুব কষ্ট হচ্ছে উঁজু করতে এই অবস্থায় ঠিক মতো উঁজু করে তাড়াহুড়া করে উঁজু করে না একটু শুকিয়ে রয়ে গেল ফাঁকি দিল তা নয় ভালো করে উঁজু করেছে আর পায়ে হেঁটে যদি কেউ মসজিদে আসে এরপরে এক অক্ত নামাজ হয়ে গেলে আরেক অক্ত কাছাকাছি আসে আর ঘরে না গিয়ে বসে যদি ওখানে কিছু সময় কাটাতে পারেন তাহলে এই লোকের প্রত্যেকটি কদম দেওয়া প্রত্যেকটি পদক্ষেপ তার গুনাগুলোকে এমন ভাবে ধুয়ে মুসে সাফ করে দেয় যেমন নাকি কোনো মসজিদে যাওয়া মাফ হওয়ার জন্য একটি কারণ হয়ে দাঁড়ায় আবু আল্লাহ আনহু বলেছেন আর একটি হাদিফেদ রাহা আদুলান এবং হাদিফ রসল্লাহ সাল আলী আসসালামে সাদ করেন যে ব্যক্তি কোনো সকালে মসজিদে আসে বা দুপুরে বা বিকালে আসে আল্লাহ তারা তার জন্য যতবার সেই মসজিদে আসে ততবার তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি তৈরি করতে থাকেন যখনই মসজিদে আসেন আপনাদেরও জান্নাত কিছু তৈরি হয়ে যাচ্ছে এত ফজিলতের পরেও অলস হয়ে লোকেরা ঘরে বসে বসে নামাজ পড়বে আমাদের মুসলমানদের মধ্যে তো অনেক লোক বেনামাজি আছেই কিছু লোক নামাজি যারা আছেন তাদের মধ্যে একটা বড়ো সংখ্যক লোক ঘরে নামাজ পড়াকে স্বাভাবিক মনে করেন মসজিদে যাওয়াটাকে গেলে ভালো আর কি তো না গেলে কী ক্ষতিগ্রস্ত হচ্ছে কি পরিমাণ সবাব মিস করছি কি পরিমাণ গুনা মাফ হচ্ছে এটা কি আমরা খেয়াল করে দেখেছি আর কি হাজি সেরসুল্ল সাল্লা সাদ করেছেন মসজিদের জাওয়ার ফজিলত যারা বেশি বেশি করে যায় কি অন্ধকার রাত হলেও কিছু দেখা যায় না রাস্তাঘাট অথবা কিছুটা বৃষ্টি বাদল তুফান অন্ধকার আলো নেই ইলেকট্রিসিটি চলে গেছে লাইট চলে গেছে শহরে বন্দর অন্ধকার হয়ে গেছে এই সমস্ত অবস্থায় ও যারা মসজিদে যায় হেঁটে যায় এবং তারা মিস করে না এই অন্ধকারে মসজিদে যাওয়ার কারণে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন কেমতের দিন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পূর্ণাঙ্গ নূর দান করবেন কে আমাদের দিন আমাদের নূর লাগবে আলো লাগবে যে আলো দিয়ে আমরা অন্ধকার সেরাত পাড়ি দেবো যেটাকে বাংলায় পুলসেরাত বলা হয় সেই পুলসেরাত কিন্তু অন্ধকার সেরাত অন্ধকার অন্ধকার পাড়ি দেওয়ার জন্য আলো লাগবে করমসড়ি বেশি কথা আছে মোমেনদেরকে আলো দেওয়া হবে মোনাফেকদের আলো নিবে যাবে তখন তারা নিচে জাহান নামে পড়ে যাবে তাই আমাদের আলো যাতে না নিবে এই বেশি বেশি করে মাস্তিদের যেতে হবে এই অবস্থায় কি আমরা ঘরে নামাজ পড়বো পাঁচ বক্ত মাস্ত্রীদের জামাত বাদ দিয়ে ফেলবো কিছু লোক একেবারেই বেপরোয়া অথচ নবী করিম সাল্লাহ আলসালাম কী বলেছেন ফরজ নামাজগুলো জামাতে না পড়লে তিনি তাদেরকে ঘরের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছেন বাড়ি ঘর সহ তাদেরকে পুড়ে মারার জন্য মনে চাইছে কিন্তু তিনি সেটা এত গুরুত্ব এসেছে জামাতের মসজিদে যাওয়ার তিন ধরনের লোককে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন তাদের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন তাদের আল্লাহতালা দায়িত্ব নিয়েছেন যদি বেঁচে থাকেন হায়ার থাকে তাহলে আল্লাহ তালা রেজেক দেবেন এবং সাবলম্বী করে দেবেন আর যদি মরে যান এই লোকগুলো তাহলে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে ঢুকাবেন বেঁচে থাকলে আল্লাহ তালার রেজেক পাবেন এবং সাবলম্বী হবেন এবং আল্লাহ তাদের হেফাজত করবেন আর ইন্তিকাল করে ফেললে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দেবেন তিন ধরনের লোককে প্রথম হচ্ছে মান দা বাইতাহুফা সাল্লামা ফাহুয় আল্লাহ ঘরে ঢুকে যখন সালাম দেয় যে লোকটা আল্লাহ তালা তারও দায়িত্ব গ্রহণ করেন ঘরে ঢুকলেই সালাম দিতে হবে বড়রাও সালাম দিবে ছোটোদেরকে শুধু ছোটরা বড়োদেরকে সালাম দেবে না যিনি ঢুকবেন তিনি সালাম করে ঢুকবেন দুই নম্বর ওমন খারা যাইলেন মসজিদে ফাহুয় আল আল্লাহ যে ব্যক্তি মসজিদের দিকে বেরিয়ে এসেছেন মসজিদের দিকে রওনা হয়ে গেছেন আল্লাহ আল্লাহতালা তার দায়িত্ব গ্রহণ করেছেন আর তিন নম্বর হচ্ছে মান খারা জাফি সাবিল্লা ফাহিন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহর রাস্তা জেহাদের জন্য আল্লাহ রাস্তায় জিম্মাদারি পালন করার জন্য বের হয়েছে সে ব্যক্তির জিম্মাদারিও আল্লাহ তালা গ্রহণ করেছেন হাদিস আবু দাউদ এবং ইবনে আব্বানে বর্ণিত হয়েছে এবং হাদিস শি মহাদিসদের দৃষ্টিতে সাহাইয়া তাহলে আমরা দেখছি হাদিসের মধ্যে কি পরিমাণ মসজিদে যাওয়ার এত ফজিলত আল্লাহ তালা দান করেছেন আমার প্রশ্ন হলো যে সাত প্রকার ব্যক্তি কালকে সাহা স্থান পাবে তার মধ্যে এক প্রকার হচ্ছে যার অন্তরটা মসজিদের সঙ্গে আবদ্ধ থাকে এখন কিছু ব্যবসায়ী আছে কিছু মানুষ আছে সংখ্যায় কম তারা মসজিদে আসার সুযোগ পায় না তাদের ব্যবসার জন্য তারা হাটে বাজারেই পড়ে নেয় তো এমন তো বস্তায় তারা কি ওই আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে কিছু কিছু মানুষ দেখা যায় মুসলিমদের মধ্যে খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে তারা মসজিদের মধ্যেই দিনের তালিম নিয়ে আলোচনা করে এবং সেখানে থাকে সেখানে খাওয়া দাওয়া করে এটা কতটা সঠিক যুক্তিযুক্ত কি না কোরআন অনুযায়ী আমরা পরবর্তী আলোচনা বাকি রয়ে গেছে আদাব সংক্রান্ত আলোচনা পরে আসব সেখানে যে ব্যবসায়ীদের কথা বলেছেন যারা ব্যবসা বাণিজ্য দোকানদারি চালানোর কারণে জামাতকে মিস করে মসজিদে আসতে পারেন না চাইলেও তাদের ব্যাপারে কী করণীয় বা তারা এই মর্যাদা পাবেন কি না একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ কোরআন শরীফের মধ্যে তার ইঙ্গিত রয়েছে আর যেটা বলেছেন যে মসজিদে কিছু লোক থাকা খাওয়া করেন দিনই তালিমে করেন এটা কতটুকু ঠিক ওয়েল বিষয়টা কিছুটা সেটা একেবারে কট্টরভাবে নিষেধ এমন হয়তো বা নয় যদি তারা মুসল্লিদেরকে তাদের ইবাদতে বাধা না দেন করেন ডিস্টার্ব না করেন সেই হিসাবে সরাসরি করান এবং হাজি সে ব্যাপারে আপত্তি রয়েছে এমনটা প্রমাণ করা যাচ্ছে না জিমুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে যে যে সব মসজিদে ইমামেরা তাবিজ দেয় তাদের পিছনে কি নামাজ হবে যে সমস্ত ইমামরা যদি তো নামাজ পড়া ঠিক হবে না আরেক ছাড়া যদি দেয় এই ব্যাপারে হবে না এরকম ফতি দেওয়া যাবে না তবে যেহেতু নবী করিম সাল্ল সাল্লাম তাবিজ দেননি এটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা উচিত আর তারপরেও সেরেক না করলে একটু পার্থক্য আছে সেরেক লেখা সেরেক নেওয়া সেরেক দেওয়া অ্যানিথিং এটা অনেক বড় অপরাধ বাকিটা কিছুটা লঘু এইজন্য যদি শেরেক না লেখেন তাহলে নামাজ আপনার হয়ে যাবে কিন্তু হয়তো উত্তম তরিকায় হলো না যেমন কোনো বেদাতি লোকের পেছনে নামাজ হবে কি হবে না শেখবিন বাজ রহমতুল্লাহ আল্লাহ ফতুয়া দিয়েছেন যে যদি ওই ব্যক্তি শেরেকের কোনো কর্মে থাকে বেদাত শেরেকের পর্যায়ে যায় তাহলে নামাজ হবে না পড়া যাবে না ওই মসজিদে আর যদি শেরেক করে না কিন্তু বেদাৎ সোগড়া ছোটোখাটো বেদাতে লিপ্ত থাকে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো যে অন্য কোনো কাছে যদি মসজিদ থাকে যেখানে ছোটোখাটো বেদাতো করে না ইমাম তার পিছনে নামাজ পড়াটা হচ্ছে উত্তম কিন্তু যদি কেউ পড়ে ফেলে হয়ে যাবে কিন্তু শেরেকওয়ালা ইমামের পিছনে নামাজ হবে না সেরেকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই ছোটো খাড়ো বেদায়তের ব্যাপারে এটা উত্তম নয় অ্যাভয়েড করা ভালো তারপরেও নামাজ হয়ে যাবে অল্লা আলাম আমরা এই সেশনের এখানেই সমাপ্তি টানছি ইনশাআল্লাহ আমাদের মসজিদ সংক্রান্ত আলোচনা শেষ হয়নি আমাদের পরবর্তী সেশন আরও যে এক চলবে শোনার আমন্ত্রণ থাকলো অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত